<سلام عليكم ورحمة الله وبركاته> <سلام> <الحمد> والصلاة والسلام আসসালামুকম্বরক আলহামদুলিল্লাহ রাতমতাম সঈদিলমুরসলীন ওলা প্রিয় দর্শক বৃন্দো আজকে যে দর্শটি আমরা আলোচনা করব এই দর্শটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীতে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে আল্লাহ সুবাহ তৌহিদ থেকে তার একত্ববাদ থেকে আমাদের পদচ্যুত্তি ঘটছে এবং পদস্খলন ঘটছে এবং আমরা বিভিন্নভাবে সেরকে লিপ্ত হয়ে থাকি আমরা কিতাব ও তাহিদের দর্শের প্রাথমিক দিক দিয়ে আমরা আলোচনা করেছি কিছু অধ্যায় যে আমাদের যারা অলিয়া উলিয়া আমাদের যারা নেককার নেজুর্গ মানুষ তাদেরকে কেন্দ্র করে বা তাদের বিষয়ে আমরা বাড়াবাড়ি করতে গিয়েও অনেক সময় মানুষ শেরকে লিপ্ত হয়ে যায় কারণ অলিয়া উলিয়াকে বা নবির আসুলকে যখন তার স্থানে তাকে না রেখে আল্লাহ সাহান স্থানে নিয়ে যাওয়া হয় তখন এই শেরকে লিপ্ত হয়ে যায় মানুষ পূর্ববর্তী মানুষেরাও তাই করেছে যেমন ইয়াহুদ যারা তারা অজয়ের কে একজন মানুষ তাকে আল্লাহর পুত্র হিসাবে তারা গ্রহণ করেছে খ্রিস্টান যারা তারা ইসা পুত্র সালামকে গ্রহণ করেছে অথচ তারা হলেন আল্লাহ সুবাহ আল্লাহর বান্দা আল্লাহ বলে আলম তিনি তাকেও কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেন নাই কিন্তু এর এরপরেও তারা ते के बेसि मर्जदा दीते गए क्यों आल्लर पुत्र बनाय फेले क्यों आल्लर मत स्थान स्थले एविया उलिया त मर्जा वो तरह बेपारे सीमालंघन करते गल्ला रब्बुल्लाह आलमीन जा, जा बोलेंल्लाबुल्लाह आलमीन जो बैशिष्ट अधिकारी अमुक बुजुर्ग वमुक नेक्कर व्यक्ति बैशिष्ट अधिकारी तरह मजे किसार किसु शारे क्षमता रही इत्यादि माध्यम इत्यादि कारण मानूष लिप्त हो जाए जे टी तो आज के विषय सुनबे विषय गुरुत्वपूर्ण से विषय आल्लाबानगुली दिए हालाल हराम से इसलामे हालाल और हराम विधानगुल आल्लाबहाना होता आल्ला पक्ष सब विधानगुली আল্লাহ রসুল সাল্লাম তিনি অপেক্ষা করতেন তাহলে জবাব দিতেন যদি জানা না থাকতো অপেক্ষা করতেন জিবরিল আলাইসাল্লাম সিদ্ধান্ত নিয়ে আসতেন আল্লাহর পক্ষ থেকে তারপর তিনি সেই সিদ্ধান্ত জানাই দিতেন তো এই ইসলামের হালাল এবং হারামগুলিকে যেভাবে আল্লাহ রাবুল আলমিন ইসলামের হালাল হারামগুলিকে দিয়েছেন আমাদেরকে ঠিক সেভাবেই ইসলামের হালাল হারামকে মানতে হবে কোন দার্শনিক কোনো ওলি অলিয়া কোন পীর দরবেশ বা কোনো ইমাম মুস্তাহেদের ইসলামের হালাল বিষয়গুলিকে হারাম করে দেওয়ার অথবা ইসলামের হারাম বিষয়গুলিকে হালাল করে দেওয়ার কারো অধিকার নেই কিন্তু যখন কেউ ইসলামের কোনো হারাম বিষয়কে হালাল করে দিবে বা হালাল বিষয়কে হারাম করে দিবে आल्लाधान क्यों जो हालाल हराम विधान देखी आल्लाब आलम दें विकल्टा देखिए तक এক প্রকার সেরকে লিপ্ত হয়ে যায়। কারণ আল্লাহ হলেন হালাল হালাম করার মালিক আমরা অন্যজনকে আমাদের সেই আলেমকে হোক বা আমাদের ইমামকে হোক বা আমাদের নেতাকে হোক বা আমাদের পীর দরবেশকে হোক বা আমাদের বুজুর্গকে হোক বা আমাদের অলিয়া আউলিয়াকে হোক বা আমাদের কোনো দার্শনিক মুস্তাহিদকে হোক তাকে আমরা হালাল হারাম বিধান দেওয়ার মালিক হিসাবে গ্রহণ করে নেই এভাবেও মানুষ সেরকেও লিপ্ত হয়ে থাকে তাই আজকে যে এই অধ্যায়টি আমরা শিখব বা শুনবো লেখক রহমায় বেদেছেন যে ব্যক্তি আলেমদেরকে অথবা নেতাদেরকে আল্লাহ রব আলিনের হালাল হারাম করে দেওয়ার ক্ষেত্রে অনুসরণ করবে অথবা আল্লাহ রাবুলা আলমিনের হারামকে হালাল করার ক্ষেত্রে যে কোনো আলেমের অনুসরণ করবে বা কোনো আমিরের অনুসরণ করবে সে যেন ওই আলেমদেরকে অথবা ওই আমিরদেরকে নেতাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে গ্রহণ করে নিল তাদেরকে বিধানদাতা হিসেবে গ্রহণ করে নিল তাদেরকে বিধানদাতা হিসাবে যদি গ্রহণ করে নেয় এর মানে হলো এটাই শের আল্লাহ আলমিনে করিমেন্লা আলি সাল্লাম হাদিস হাদিস তিনি এসেছে হাসান সনদে রাসুল সাল্লাহ একদিন একটা আয়াত পাঠ করলেন আয়াত হলো আহবা রাহু ওয়ারুহবান আরবা আবা সেই হল কোরআনের আয়াত আল্লাহ বলছেন তো আল্লাহ রাসুল সাল্লাম এ আয়াত পরে শোনালেন যে ইত্তাখাজু আহবা ও আহম আরবা আবাহ মিন্দ তারা তাদের ধর্মযাতককে তাদের আলেমদেরকে তাদের বুজুগদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে তারা গ্রহণ করেছে সেখানে উপস্থিত ছিলেন একজন নতুন মুসলমান সাহাবি আদি বিন হাতিম্লাহু তিনি ছিলেন খ্রিস্টান সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলে বসলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আমরা তো আমাদের যারা আলেম খ্রিস্টান থাকা অবস্থায় আমাদের যারা আলেম বা আমাদের যারা বুজুর্গ বা আমাদের যারা ধর্মযাজক তাদের কাছে তো আমরা কিভাবে আপনি কেমনে বললেন বা আল্লাহ এটা বলে আল্লাহ রাসুল সাল্লাম ব্যাখ্যা দিয়ে বুঝাই দিলেন আল্লাহ রাসুল সাল্লাম বলতেছেন দেখোনা এমন কি ঘটে না যে আল্লাহ রাবুল্লাহ আলমিন কিছু জিনিসকে হালাল করে দিয়েছেন আর তোমাদের বুজুর্গরা বা ধর্মযাজকরা সেই আল্লাহর হালাল করা গুলিকে হারাম করে দিয়েছেন আর তোমরা সেই হারামটাকেই হারাম মনে করে গ্রহণ করে নিয়েছ এটা কি হয় নাই অনুরূপভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেগুলিকে হারাম করে দিয়েছেন अर्थात अनेक विधान रही हालमामागुल ग्रहण कर আলেম হোক বা আমির হোক অর্থাৎ আলেম হোক বা নেতা হোক যেই হোক না কেন তাকে অনুসরণ করব সে অনুসরণের একটা সীমা রেখা রয়েছে এমন পর্যায়ে অনুসরণ করা যাবে না যে পর্যায়ে অনুসরণ করলে আমি আবার হয়তো শেরকে লিপ্ত হয়ে যাব। আমার ইমান ইসলামকে হারিয়ে ফেলবো উদাহরণস্বরূপ এ প্রসঙ্গে দেখি আরো একটি আয়াত আল্লাহ বলছেন কেন্দ্র করে আজকে আমাদের আলেম সমাজ অনেক সময় অতিরঞ্জিত এরতে লিপ্ত হয়ে যায় যে আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসব আশা করি আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং এই বিষয়টিকে আমরা আরো ভালো ভাবে উইটনেস ডাক দেখুন সম্মুখ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে আবু মাসুদারিহু থেকে বর্ণিত रसुल्लाह सल्लासम जे व्यक्ति कल्याण के रास्ता देखा से व्यक्ति ओई परिमाण ने कि पाजे परिमाण ने कि तर अमलकारी पा सही मुस्लिम तृतय नेतृत्व अध्याय अरुछेद सातश एकानब्बे हाथी नम्बर चार हजार छश पट्टी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 যারা নেতৃত্ব দেন তাদের অনুসরণের ক্ষেত্রে আল্লাহ রাবুল্লা আলমিন তিনি নিজেই বলছেন করিমি সুরান ওয়া উলিল আমি যারা ইমানদার তোমরা আল্লাহর তোমাদের কাছে যে আমির তোমাদের যিনি দায়িত্বশীল তার অনুসরণ করো তো দায়িত্বশীল যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি দুই দৃষ্টিকোণ থেকে হতে পারেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন আলেমরা আবার পার্থ এর মধ্যে অন্তর্ভুক্ত তাহলে আল্লাহ রবাহ আলমিন এ আয়াতে অনুসরণের জন্য বললেন তিন শ্রেণী প্রথম শ্রেণী আল্লাহ সুবাহর অনুসরণ দ্বিতীয় হলো আল্লাহ রসুল সাল্লাহ্লাম এর অনুসরণ তৃতীয় হল তোমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের আল্লাহ ভাষাগত আতি উর রাসুল আবার ওই শব্দটাকে রিপিট করেছেন এবং রাসুলের অনুসরণ করো তৃতীয় বলছেন ওয়া উলিল মিনকুম এখানে অনুসরণ করো এই শব্দটাকে আবার রিপিট করেননি এবং বললেন যে তোমাদের नेतृत्व जेजा तर ती तर अनुसरण करो ये भाषागत दिक दिए शिक्षा पाव जाए आल्ला रबुल्ला आलमीन तरह अनुसरण शब्द व्यवहार कर लें तुम्हारा अल्लाहर अनुगत्य करो यत करो यब्दा व्यवहार कर रसुल सल्लाम क्षेत्र बोझा जा आल्ला रबुल्ला आलमीन करणे जगह नहीं जेगुली दिए सेगुली अनुगत्य करब এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি তার হাদিসে করানের বাইরে আলাদা একটা বিষয় সেই হাদিসে যেগুলি এসেছে সেগুলির আমরা অনুসরণ করব। কিন্তু নেতৃত্ব জানা দিচ্ছেন তাদের ক্ষেত্রে আল্লাহ রাবুল্লাহ আলামিন সেই আনুগত্য করো এ তা আতের এই শব্দটা কি এখানে রিপিট করেন নাই এর মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে এই যে এর নতুন করে কোনো অনুসরণ করার সুযোগ নাই এর অনুসরণটা হবে আল্লাহ এবং তার রাসুলের আলোকেই অর্থাৎ আমিরের বা যারা আমাদের নেতৃত্ব দিবেন তাদের অনুসরণটা হবে আল্লাহ এবং তার রাসুলের আলোকেই অর্থাৎ তারা যদি আমাদেরকে আল্লাহ এবং তার রাসুলের নিয়ম অনুযায়ী পরিচালনা করেন তাহলে অনুসরণ হবে আর যদি আল্লাহ এবং তার রাসুলের নিয়ম অনুযায়ী পরিচালনা না করেন তাহলে সেখানে অনুসরণের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন না এটাই বুঝা যাচ্ছে এই আয়াতটি যে বিষয়টিকে কেন্দ্র করে নাজিল হয় শহীদ বুখারি এবং মুসলিমে মোসিনাদ আহমেদ এবং অনেক হাদিসে এসেছে সেই ঘটনাটি সেই ঘটনাটি শুনলে জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে আলিমুলের বা আমাদের নেতৃত্ব জীবন যারা তাদের কি পর্যায়ে অনুসরণ সীমা রাখা কি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম একজন প্রসিদ্ধ সাহাবি আবদুল্লা বিন হোজাফা রাদ আল্লাহ তাকে একটা ছোট অভিযানের নেতৃত্ব দিয়ে তাকে এক জায়গায় পাঠালেন তো তাকে সেই অভিযানের আমির নিযুক্ত করে নেতা নিযুক্ত করে যখন পাঠান পাঠানোর সময় আল্লাহ রসুল সাল্লাম তার নিয়মিত অভ্যাস অনুযায়ী বা নিয়ম অনুযায়ী তাদের সবাইকেই কিছু উপদেশ দিলেন যে তুমিও তাদের সাথে ভালো ব্যবহার করবে আর যারা তার অধীনে আছেন তাদেরকেও বললেন যে তোমরা তোমাদের নেতার আনুগত্য করে চলবে তার অনুসরণ করে চলবে তারা যখন চলে গেলেন তাদের গন্তব্যস্থলে যেখানে পাঠানো হলো जा आब्दुल्ला हजाफरलाह नेतृत्व दिखानी तरह माजे कि अनियम पे आनुगत्य किबलता पे दुरबलता पेले तक एक चिंता करलें कि तेल तुम्हारा सब किस सबा बे काठखड़ी संग्रह करो संग्रह कर लंग्रह करी आगुन जीते बल जी आगुन दिए दाओ एख আগুন দিল বেশ দাও দাও আগুন জ্বলতেছে এখন বলতেছে তোমাদেরকে আল্লাহ রাসুলসাল্লাহ বলে দিয়েছেন যে আমার আনুগত্য করতে হবে এটা বলেন নাই হ্যাঁ বলেছেন তাহলে তোমাদেরকে আমি এখন নির্দেশ দিচ্ছি তোমরা এ আগুনে ঝাঁপ দাও আশ্চর্য বিষয় বিশাল কঠিন বিষয় কারণ আল্লাহ রসুল্লাম আমিরের আনুগত্য করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসুল্ল নির্দেশ সেটাও ফেলার সুযোগ নাই আবার আমির এমন নির্দেশ জারি করলেন সেটাও মানা খুব কঠিন আগুনে কিভাবে ঝাঁপ দিবি একজন যুবক তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন আপনি নির্দেশ দিলেন আমাদেরকে খুব ভালো কথা আমরা আপনার নির্দেশকে অপেক্ষা করছি না অমান্য করছি না তবে আগুনে আমরা ততক্ষণ পর্যন্ত ঝাঁপ দিব না যতক্ষণ না আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামের কাছে বিষয়টা ভালো করে ফয়সালা করে নেই এই বলে বসলেন এবং বাকি সবাইকে বললেন ফরার তোমান আজ আবিল্লা আমরা আল্লাহর আগুন থেকে বাঁচার জন্য এসেছি আবার আমরা আগুনে ঢুকবো মানে আবার আগুনে যাবো মানে আমরা কেউ আগুনে ঝাপ দেবো না যতক্ষণ না আল্লাহ রাসুল সালাম এই বিষয়টা আমরা জিনে নিয়ে জিজ্ঞাসা করে তারা ফিরে চলে আসলেন ফিরে চলে আসে তার অধীনে যে সমস্ত সাহাবিরা ছিলেন তারা আল্লাহামকে জানালেন যে বিষয়টা এই ঘটেছে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বললেন لاو دخلتم فيها ما خرجتم منها ابدا او كما قال النبي صلى الله عليه وسلم বললেন যে যদি তোমরা তোমাদের আমিরের নির্দেশে নেতার নির্দেশে আগুনে জাপদাতা তাহলে কোনদিন ওই আগুন থেকে আর বের হতে পারتنا মানে জাহান্নামেও সেই আগুনে জ্বলতে হতো কোনদিন আগুন থেকে হতে পারتنا মানে জাহান্নামেও সেই আগুনে জ্বলতে হতো তোমাদেরকে তারপর বললেন যে انما الطاعه في المعروف আমিরের অনুসরণ হলো ফিল্মা আরুফ শরীয় সম্মত যেগুলি নির্দেশ সেই নির্দেশেই শুধু আমিরের অনুসরণ করতে হবে আর যেগুলি শরীয়তসম্মত নির্দেশ নয় সেগুলির ক্ষেত্রে আমিরের বা আলিমের বা ইমামের অনুসরণ নয় কারণ সেখানে আগুনে ঝাপ এটা কোন শরীয়তের নির্দেশ নয় অত এটা যদি তোমরা পালন করত পালন করে তাহলে তোমাদের পরিস্থিতি এই হতো প্রিয় বন্ধুরা এই আয়াত অবতীর্ণ হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ হলো বিষয় হোক মুসলমানদের যে মুসলমান নেতা নেতৃত্ব দিচ্ছে তার অনুসরণ করো তবে তার অনুসরণটা কিভাবে হতে হবে হতে হবে অনুসরণ ইনামাত আরুফ সরিয়সম্মত বিষয়ে যদি তিনি নির্দেশ দেন से अनुसरण होरियम विषय निर्देश ना आरियत निर्देश अनुसरण करते जामाम जेगली हालाल कर दिए गी को आलेम इमाम बाकुना पीर बुजुर्ग वो अमर नेता जो इसलमर हालाल विषय हराम कर सामने तुले सेटार आनुगत्य जाएज ननुगत्य कर हराम से हराम शे शे इसलाम जगह हराम से हराम विषय हिमाम आलेम बाइत्यादि जी हूं ना क्यों से इस इसलम हरामगुली के हालाल कर दे आनुगत्य सेिद्ध कारण से हलो इसलमथी निर्देश इसलमुजी नए প্রিয় বন্ধুরা তাই লেখক রাহেমহল্লা অধ্যায় বেঁধেছেন মান আতা উমারা আহাল্লাহ আল্লাহ রবুল্লা আলম যেটা হালাল করে দিয়েছেন এটাকে হারাম করে দেয় এমন আলেম ও আমিরের যদি তোমরা অনুসরণ করো অনুর ভাবে আল্লাহ রাবুল্লা আলমিন যেটাকে হারাম করে দিয়েছেন যেই আলেম বা আমিরগণ সেটাকে হালাল করে দিবে ক্ষেত্রে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা আল্লাহ পরিবর্তে তাদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়ে তা আল্লাহর পরিবর্তে কাউকে যদি কেউ রব হিসাবে গ্রহণ করে নেয় এটার নামই হল হলেন একজন তিনি হলেন গোটা বিশ্বের রব হলেন একজন গোটা বিশ্বের রব হলেন শুধু একজন রব আলিন সে রব্বুল আলমিনকে বাদ দিয়ে কেউ যদি আরেকজনকে রব হিসাবে গ্রহণ করে চাই তিনি আমির হন চাই তিনি ইমাম হন চাই তিনি যার কারণে তার ইমান এবং তার আমল সবকিছুই বাতিল হয়ে যাবে যতক্ষণ না সে এটা থেকে তৌবা করে এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে চিরস্থায়ী সে জান্নাতের আশা করতে পারে না বন্ধুরা বিষয়টি অত্যন্ত গভীর বিষয় এবং আশ্চর্যের বিষয় সুতরাং এই বিষয়টি আমাদের ভালোভাবে উপলব্ধি করা প্রয়োজন এবং এ বিষয়ে নিশ্চয়ই আমরা এগুলিতে শেরক লিপ্ত হচ্ছি থেকে বাঁচতে হলে তার একটি পথ সেটি হলে এই বিষয়টি আমাদেরকে ভালোভাবে জানতে হবে ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে উপলব্ধি করতে হবে করে আমাদের নিজেদেরকে সতর্ক হতে হবে এবং আমাদের মুসলিম ভাইদের সকলকেই সতর্ক করতে হবে আল্লাহ রবাহ আনমিন আমাদের সেই তৌফিক দান করুন তিনি হাদিস এসেছেন করছেন আমরা একটু সেগুলি তিনি নিয়ে এসেছেন আবদুল্লাহ ইবিনা আব্বাস রদি আল্লাহ তালুমা এর একটি বক্তব্য নিয়ে এসেছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি বলছেন সামা। আকূল قال رسول الله صلى الله عليه وسلم وتقولون قال ابو بكر وعمر এটি মুসনাদ আহমদ এবং আরো বিভিন্ন গ্রন্থে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমার খুবই আশঙ্কা হচ্ছে যে তোমাদের উপর আকাশ থেকে शिलाবৃষ্টি বর্ষণ হবে शिलाবৃষ্টি বর্ষণ মানে কি রহমত আসবে গযব আসবে আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে शिलाবৃষ্টি বর্ষণ হবে এ গযব হবে কেন বিষয়টি একটু গভীর করে চিন্তা করা দরকার আমাদের আজকে আমাদের সমাজে এই অবস্থা প্রিয় বন্ধুরা আমাদের এই দর্শের সময় শেষ হয়ে এসেছে আমরা বাকি বিষয়গুলি ইনশা আল্লাহ পরবর্তী দর্শে পূর্ণ করব। যে বিষয়গুলি আজকে আমরা শুনলাম এবং এর সংশ্লিষ্ট বিষয়গুলি পরবর্তী দর্শে আমরা শুনে বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে আল্লাহ সুবাহ এবং তার রাসুলের যেন পূর্ণ অনুসারী হতে পারি সে চেষ্টাই করব আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু হাফেজ জানু কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছা মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে আজ রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায়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 समस्त विश्व रहमत बनिए पाठाले शांति दूध प्रति सोमवार शनिवार सन्धार साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंगे बीस टी